খাব্বাব ইবনু আরত রদিয়া তাল্লু হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ আলসাল্লাম এর খেদমতে অভিযোগ করলাম তখন তিনি তার চাদরকে বালিশ বানিয়ে কাবা শরীফের ছায় বিশ্রাম করছিলেন আমরা তাকে বললাম আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না আপনি কি আমাদের জন্য আল্লা নিকট দোয়া করবেন না তিনি বললেন তোমাদের আগের লোকদের অবস্থা এই ছিল যে তাদের জন্য মাটিতে গর্ত খোঁড়া হতো এবং ওই গর্তে তাদের পুতে রেখে করাত দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করা হতো এটা তাদেরকে দিন হতে টলাতে পারত না লোহার চিরুনি দিয়ে শরীরের হাড় মাংস ও শিরা উপশিরা সব কিছু ছিন্ন ভিন্ন করে দিত এটা তাদেরকে দিন হতে সরাতে পারেনি আল্লাহর কসম আল্লাহ এ দিনকে অবশ্যই পূর্ণতা দান করবেন একজন উষ্ঠারোহী তখন সানা হতে হাজারা মাউথ পর্যন্ত সফর করবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না অথবা তার মেশপালের জন্য নেকড়ে বাঘের ভয় করবে না কিন্তু তোমরা তাড়াহুড়া করছ